আইসা রব্দ আনহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যে দিনই আসরের পর আমার নিকট আসতেন সেদিনই দুরাকাত সালাত আদায় করতেন